আহমতুল্লাহ আবরকাত আপনি জানতে চেয়েছেন যে ইয় বীজের রোজার ফজিলত কি তো আসলে বিষয় হচ্ছে এটা আইয়ী এর রোজার যে ফজিলত মহানবী সালাম কখনো ছাড়তেন না কিছু জিনিস তার মধ্যে বলেছেন নকল রোজার আপনার ফজিলত হিসাবে যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহ ওই রোজার বিনিময়ে জাহান নাম থেকে সত্তর বছরের পর পরিমাণ দূরত্ব রাখবেন এটা বোখারের হাদিস হাদিস মুসলিম হাদিস আটশো চল্লিশ মুসলিম বলেন যে ব্যক্তি আল্লাহ যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা চওড়া তির হাদিস সাহিউল জামে হাদিস নম্বর ছয় তাহলে বোঝা যাচ্ছে যে এই একদিন নফল রোজা রাখার কি ফজিলত আর আইএমএর্থ তাদের ওই রোজা রাখা উচিত